আনা রাজু আল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি নাবী সাল্লাই সাল্লামকে দেখতে পেলাম যখন আসরের সলাাতের সময় সন্নিকট সকলেই পেরেশান হয়ে পানি খুঁজছেন কিন্তু পানি পাওয়া যাচ্ছিল না তখন নবী সাল্লা সাল্লাম এর নিকট অজুর পানি আনা হল নাবী সাল্লাহ আলাই সাল্লাম সেই পাত্রে তার হাত রেখে দিলেন এবং সকলকে এই পাত্রের পানি দ্বারা অজু করতে নির্দেশ দিলেন আমি দেখলাম তার হাতের নিচ হতে পানি সজোরে উথলে পড়ছিল তাদের শেষ ব্যক্তিটি পর্যন্ত সকলেই এই পানি দিয়ে অজু করলেন